মারী বহু বছর আগে এক রাজা ছিল যার একটি সুন্দরী মেয়ে হয়েছিল ওর রূপী মুগ্ধ হয়ে রাজা ওর নাম রেখেছিল রাজকুমারী পরিমহলে সবার এই নামটা একটু অন্যরকম বলে মনে হয়েছিল লার্জি নামে অন্য এক পরীর এই নাম পছন্দ হয়নি এক বয়স্ক মহিলার ছদ্মবেশে আসে এবং মহলের বাগানে যখন মেয়েটি খেলছিল তখন অপহরণ করে ও রাজকুমারী পরি একটা সুন্দর প্রাসাদে নিয়ে আসে আর ওকে দিয়ে সব কাজ করাতো। রাজকুমারী পরী এটা কি সত্যি এখন থেকে তুমি আর দেখবে এটা যেন কখনো নিভে না যায় আর যদি মানুষদেরকে পাথর বানিয়ে দিতে ভালোবাসে বছর পেরিয়ে যায় রাজকুমারী পরি এক সুন্দরী তরুণী রূপে বেড়ে ওঠে একদিন যখন সে প্রাসাদের সে বহমান জলের মধ্যে দাঁড়িয়ে পড়ে রাজকুমারী পরি তোমাকে এই প্রাসাদে দেখছি তুমি কি আমার সাথে কিছুক্ষণ কথা বলবে তুমি কি রামধনু হ্যাঁ আমি এই প্রাসাদের বাবার থেকে প্রতিশোধ করে আমার শরীর ছাড়া এখানে নিয়ে এসেছে আমি শুধু রামধনুর এই সাতটি রঙের মাধ্যমেই কথা বলতে পারি আমার বাবাও একজন রাজা আর ও আমাকে এখানে অপহরণ করে এনেছে বছর ধরে কারোর সঙ্গে কথা বলিনি আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ আমারও সেটা ভালো লাগবে কথা বলার মতন একজনকে পেলে খুবই ভালো হবে কিন্তু সেই ভয়ানক অভিশাপটা কি যেটাও তোমায় দেবে আমি জানি না আমি শুধু এটুকুই জানি ওই মন্ত্র থেকে আমি মুক্ত হব যদি আমার শরীরকে জাগিয়ে তোলা যায় কিন্তু আমি জানি না কোথায় কোন মধ্যে আমার শরীরটা রয়েছে। আমি শুধু এইটুকু শুনেছি যে প্রাসাদটা রাক্ষস লারকনি দুর্গ ছাড়িয়ে তো তোমাকে যখন আনা হয়েছিল তখন তোমার বয়স কত ছিল এইভাবে রামধনু রাজকুমার আর রাজকুমারী পরিকুমারী পরী চিহ্নিত ছিল সেই ভয়ানক মন্ত্র নিয়ে যেটা লার্জি দিতে চলেছিল রামধনু রাজকুমারকে তুমি কি জানো কবে লার্জি তোমায় মন্ত্র দেবে না তার গুরুত্বপূর্ণ কাজ করে বছরের পঞ্চম পেরিয়ে যেতে হবে সেখানে আর ওগুলো মায়া বিমন্ত্র আর আমরা সাধারণ মানুষ তুমি সেগুলো ভাঙবে কি করে আমি তোমাকে যেতে দিতে পারবো না এটা খুবই বিপজ্জনক আমি তোমার অনুমতি নিচ্ছি না তুমি আছে সেটা লারকনির দুর্গ পেরিয়ে তাই সেই জায়গাতেই আমি যাব না ওই রাক্ষস মানুষদের পাথর বানিয়ে দেয় দয়া করে আমার সাথে এখানেই থাকো আমি কি করে লার্জিকে বলবো দেখতে নিভে দেয় আর ও জানত লার্জি খুব রেগে যাবে তুমি আগুন নিভে যেতে দিলে তুমি জানো না আমি কি বলেছিলাম যদি এটা নিভে যাই আমায় ক্ষমা করে দিন না এখন তোমাকে আমি রাক্ষসের কাছেই নিয়ে যাব ওই গভীর জঙ্গলে এটা ধরো এটা ভরে তুমি আমার জন্য নিয়ে আসবে যদি অবশ্য তোমাকে পাথর না বানিয়ে দেয় তাহলেই হবে। যাও। অবিচলিত আর দৃঢ় সংকল্প রাজকুমারী পরি বেরিয়ে পড়লো রাক্ষস লারকনের দুর্গের উদ্দেশ্যে ও গভীর জঙ্গলে প্রবেশ করলো আর হঠাৎ একটা হরিণকে পেরিয়ে যেতে দেখলো নিশ্চয় দিনের কোনো একটা সময় ও ওর দুর্গের বাইরে বেরোয় আমি তখনই ওর দুর্গের মধ্যে প্রবেশ করব। সেটা বুদ্ধিমানের কাজ কিন্তু তাতেও ঝুঁকি রয়েছে তুমি আমি তোমার সাহসের প্রশংসা করছি রাজকুমারী পরি আর আমি তোমাকে সাহায্য করব এটা নাও এর মধ্যে জিনিস তখনই ব্যবহার করবে যখন আর কোন উপায় থাকবে না আর মনে রেখো তুমি ঘুমোতে পারবে না খেতেও পারবে না সেই প্রাসাদে পৌঁছতে হবে যেখানে রাজকুমারের শরীর শোয়ানো আছে যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু হাল ছাড়বে না আর ভয়ও পাবে না ঠিক আছে তোমাকে অশেষ ধন্যবাদ তুমি যা বললে আমি তাই করব রাজকুমারী পরি তার গন্তব্যের দিকে এগিয়ে চললো আর ও দুর্গের মধ্যে প্রবেশ করল সেটাকে পেরিয়ে যাওয়ার জন্য আর ঠিক তখনই ও একটা ভয়ানক হুংকার শুনতে পেলো ওর পেছনে আমার কাছে আসবে না আর কোনো উপায় ছিল না ও ব্যাগের মধ্যে ওর হাত ধরলো আর যা ছিল বের করে আনলো হঠাৎ তখনই এক উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেল জাতির রাক্ষসের দিয়ে গেল যে মুহূর্তে ও সেটা দেখতে পেলো সেই মুহূর্তে ওর খুব ঠান্ডা লাগতে লাগলো আর খিদে পেলো যেমনটা আগে কখনো হয়নি না আমি ঘুমলে হবে না আমাকে এগিয়ে যেতে হবে আমি কিছু না খেলে আর বিশ্রাম নিতেলে আমি মারা যাব কিন্তু থামলে হবে না আমাকে যেতেই হবে হঠাৎ ওর সামনে এক রাক্ষসের আবির্ভাব হলো আমার কি দেবে তুমি এটা খাবে এটা সুshadow ajo jalo না আমাকে এগিয়ে যেতে হবে আর ক্লান্ত ক্ষুদার্থ ঘুম পাওয়া অবস্থায় রাজকুমারী সুস্বাদু আর রস আলো তোমার খেতে পেয়েছে তুমি এটা খাবে এটা সুস্বাদু আর রস আলো তোমার খেতে পেয়েছে সুস্বাদু আর রস আর প্রত্যেকবার ও মানা করে খাবার নিতে ওর কিন্তু ও ও এগিয়ে চলে আ আমি হাল না শেষ ইচ্ছা শক্তির উপর ভয় করে দুর্গ অব্দি পৌঁছয় অবশেষে সে ওখানে পৌঁছে যায় কিন্তু দরজা তালা বন্ধ ও তালা ভাঙ্গার চেষ্টা করে কিন্তু পারে না তাই আবার ব্যাগের জিনিসপত্র বের করে আর একটা চাবি খুঁজে পায় আর চাবিটা তালাতে লাগায়। সঙ্গে সঙ্গে সে একটা ঘরে। ঘরের মাঝখানে আরো রয়েছে রামধনু রাজকুমারের শরীর ঘুমন্ত অবস্থায় এটাই কি সেই রাজকুমার ও রাজকুমারের কাছে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দেয় কিন্তু ও নড়ে না আমি ওকে কি করে জাগাবো এটা তো মায়া বে ঘ বেজে ওঠে যেটা কেউ কোনোদিন শোনেনি এমন সঙ্গীত যেটা বোঝায় পাখিদের কলকাকুলি আর ভোরের আভাস রাজকুমার নড়ে ওঠে আর অবশেষে জেগে ওঠে আমার ভালোবাসা তুমি এসে গেছো আমি তো তোমায় বলেছিলাম যে চেষ্টা না করে আমি হাল ছাড়ব না তুমি ঝুঁকি নিয়েছো আমাকে বাঁচানোর জন্য তুমি আমায় উদ্ধার করেছো ধন্যবাদ তোমায় অশেষ ধন্যবাদ হঠাৎ করে উৎসবের আওয়াজ শোনা যায় আর একজন আমার সোনা ছেলে অবশেষে তুমি জেগে উঠেছো এখন ওর জাদু শেষ হয়ে গেছে এখন লার্জিয়ার কোন মানুষকে আঘাত করতে পারবে না এসব কি করে সম্ভব হলো রামধনু রাজকুমার তার মাকে সব বলল যে কিভাবে রাজকুমারী পরি ওর প্রাণ বাঁচিয়েছে আর ওরা একে অপরকে কতটা ভালোবাসে আর ওরা এটাও বলল যে কিভাবে ওকেও ওর রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল সেই মুহূর্তেই রাজকুমারী পরীর বাবার উদ্দেশ্যে সংবাদ পাঠানো হলো ওরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠলো তাদের পরম স্নেহের মেয়েকে জীবিত অবস্থায় দেখে দুই পরিবার আনন্দে আত্মহারা হয়ে গেল রাজকুমারা মহা করে বিয়ে করলো আর হ্যাঁ তারা চিরদিন সুখে সংসার করতে শুরু করলো এই গল্প আমাদের এটাই শিক্ষা দেয় যে লক্ষ্যে অটল থাকলে আমরা আমাদের যেকোনো স্বপ্ন সত্যি করতে পারি তাই না